আবদুল্লাহ রদিল্লাহ তাল্লু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম জুহরের সালাত পাঁচ রাকাত আদায় করলেন তাকে জিজ্ঞেস করা হলো সালাদ কি বৃদ্ধি করা হয়েছে তিনি বললেন এ প্রশ্ন কেন প্রশ্নকারী বললেন আপনি তো পাঁচ রাকাত সালাত আদায় করেছেন অতএব তিনি সালাম ফেরানোর পর দুটি সাজদাহ করলেন